আবু হুরাই রাহ রাহালন হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মধ্যে মরিয়ামপুত্র ঈসা আল্লাহ সালাম অবতরণ করবেন আর তোমাদের ইমাম তোমাদের মধ্য থেকেই হবে